আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী ও দর্শক মন্ডলী আপনারা পিস টিভি বাংলা থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন শুনছেন তাতে হারাম হালাল সংক্রান্ত বিভিন্ন বিষয় আর আজকের বিষয় হল জাকাতের মাল ভক্ষণ বহু মানুষ আছে বহু রকমের মাল খেয়ে থাকে কিছু মানুষ আছে যারা জাকাতের মাল ভক্ষণ করে থাকে নানা ওসিলায় জাকাতের মাল খায় কেউ হকদার কেউ হকদার নয় যে হকদার সে খেতে পারে কিন্তু যে হকদার নয় তার জন্য জাকাতের মাল হারাম এমনকি খুদ যার উপরে জাকাত ফরজ সেও জাকাতের মাল ভক্ষণ করে এবং হারাম খায় এমনও পর্যায় আসে যখন সে জাকাত আদায় করে না তার মানে সে জাকাতের মাল নিজে ভক্ষণ করে আল্লাহর হক না দিয়ে খায় তার মানে কি নিজে খায় এমন কি যদি কোনো ফকির মিসকিন তার দরজায় না যায় কোন মাদ্রাসা আদায়কারী তার দরজায় না যায় তাহলে সেই জাকাতের মাল নিজের ঘর থেকে বেরিয়ে হয় না কারণ সে নিজে হিসাব করে জাকাত দেয় না এবং হকদারের কাছে পৌঁছে দেয় না সুতরাং সে জাকাতের মাল নিজেই ভক্ষণ করে এই সম্পর্কে দু কথা বলবো। যে জাকাতের মাল যদি আপনি হকদার না হন তো খাবেন না জাকাতের মাল সেই খাবে যে তার হকদার আল্লাহ তালা যাকে হক দিয়েছেন খেতে ধনী হলেও জাকাত খাওয়া যায় তাই না কখন ধনী হলে জাকাত খাওয়া যায় বলছি জাকাত ইসলামের ক নম্বর রকম কালেমা নামাজ রোজা না জাকাত হ্যাঁ ভালো করে মনে রাখবেন খবরদার ওই পুরনো গত পুরনো মুখস্ত কলেমা নামাজ রোজা হজ জাকাত জাকাতকে লাস্টে ফেলবেন তা না কালেমা নামাজ জাকাত রোজা হজ তিন নম্বর রকুন ইসলামী অর্থনীতির একটি সুন্দর বিধান এই জাকাত যদি ইসলামের ধনীরা যথার্থভাবে ঠিকভাবে জাকাত আদায় করতো তাহলে মুসলিমদের মধ্যে যে অভাবী মানুষ আছে তারা তাদের অভাবের তার তাদের স্বভাব খারাপ হতো না এবং না খেয়ে মারা যেত না তাদের রোগীদের বিনা চিকিৎসায় অসহায় অবস্থায় পড়ে থাকতে হতো না অথবা মারা যেতে হতো না জাকাত ব্যবস্থা তার বন্টন ব্যবস্থা ইসলামের এত সুষ্ঠু সুন্দর ব্যবস্থা ইসলামী প্রশাসন তার দায়িত্ব নিয়ে এটা করে থাকে আর যেখানে ইসলামী প্রশাসন নেই সেখানে মুসলিমদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের এটাকে করা উচিত এবং মানুষের কাছ থেকে জাকাত আদায় করে তা সুষ্ঠুভাবে বিতরণ করা উচিত জাকাত ইসলামের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় জাকাত বিধিবদ্ধ হয়ে দারিদ্র দূরীকরণ ও ইসলামী সংগ্রাম সাধন করার জন্য যার খাওয়ার মতো কিছুই নেই না সকালে খাবারে যাচ্ছে না দুপুরে না রাত্রের ওয়াল মাসা আর মিসা হচ্ছে তার হকদার আর মিস হলো যার বাড়িতে এক বেলা খাবার জোটে আর জোটে না কখনো চলে কখনো চলে না ফকির হচ্ছে যে লোকের কাছে হাত পেতে পেতে খায় আর যারা জাকাত আদায় করে ওসুল করে জমা করে হিসাব করে ইত্যাদি ইত্যাদি জাকাত সংক্রান্ত বিষয়ে যারা চাকরি করে তাদেরকে ওই জাকাত থেকেই বেতন দেওয়া যাবে এবং তাদের ওই বেতন জাকাত থেকে নেওয়া হালাল হবে আর যাদের হৃদয়কে আকৃষ্ট করার দরকার হয়। হয়তো কোনো দেখলেন সে কাফের তার হৃদয়কে ইসলামের দিকে আকর্ষণ করার জন্য তাকে জাকাত দিতে পারেন ন মুসলিম নতুন মুসলমান হয়েছে আর নতুন মুসলমানের হয়ে নতুন পরিবেশে এসে তার টাকা পয়সা দরকার পড়ছে এসে বেসে চেয়েও খেতে পারছে না সেই ক্ষেত্রে আপনি জাকাত থেকে তার মনকে ইসলামের দিকে বেশি আকৃষ্ট করার জন্য জাকাত দিতে পারেন বেনামাজিকে জাকাত দেওয়া যায় না যায়জ আগে বলেন বেনামাজি কাফের না কাফের না যদি বলেন কাফের তাহলে জাকাত দেওয়া যায়জ না অথব একে আকৃষ্ট করার জন্য জাকাত দিতে পারেন দেখো তুমি চাইতে এসেছো অথবা চাইতে না এসেছে দেখো তুমি নামাজ পড়ো না কিন্তু আমি তোমাকে দিচ্ছি কিন্তু নামাজ পড়ো তা আরও বেশি করে দেব তাই না এই করে তাকে নামাজের দিকে আকর্ষণ করতে পারেন আল্লাহ চাইলে তার মন ফিরে যাবে এবং সে পাকা নামাজি হয়ে যাবে তো মনকে আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া যায় ওয়াফির রেখাব আর দাস মুক্ত করার জন্য একজন দাস সে মুক্তি পেতে পারছে না কোনো ক্রমেই মুক্তি পেতে পারছে না তো টাকা দিয়ে সেই দাসকে আপনি কিনে স্বাধীন করে দেন অবশ্য এই যুগে সে সুবিধা নেই তাই না এই যুগে কৃত দাস নেই ওয়াল গারিমিন যার জরিমানা করা হয়েছে যার কোনো অর্থদণ্ড আছে যেমন আপনি বড়লোক হলেও হতে পারেন কিন্তু এমন অর্থদণ্ডে পড়েছেন এমন ঋণ করে ফেলেছেন যা আর শোধ হচ্ছে না ঋণ করে ব্যবসা শুরু করেছিলেন ব্যবসা ডুবে গেছে যে আপনি আর সেই ঋণের দলদল থেকে বের হতে পারছেন না সেই ক্ষেত্রে আপনাকে জাকাত দেওয়া হবে কতটা যতটা আপনার ঋণ পরিশোধ হয়ে যায় ঋণ পরিশোধ হয়ে গেছে তবুও জাকাত খাবেন তা না অর্থদণ্ড যেমন আপনি বড়লোক মানুষ গাড়ি চালাচ্ছিলেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ মেরে ফেলেছেন আপনি ইচ্ছা করে মেরেছেন না এটা হচ্ছে অনিচ্ছাকৃত খুন কিন্তু তা সত্ত্বেও আপনাকে অর্থদণ্ড লাগবে এখন যে মারা গেছে সেদিকে তার ওয়ারেস মাফ করে আলাদা কথা কিন্তু মাফ না করলে অর্থদণ্ড লাগবে আর এই অর্থদণ্ড জানেন কত বর্তমানে সৌদি আরবে যদি এইভাবে আপনি মানুষ খুন করেন তিন লক্ষ রিয়াল লাগবে তিন লক্ষ রিয়াল মানে কত টাকা মোটামুটি এর তেরো চোদ্দ পনেরো গুণ এত টাকা আপনাকে মানা দিতে হবে ক্ষমতা আছে যদি ক্ষমতা না থাকে তাহলে আপনাকে জাকাত থেকে দিয়ে জেল থেকে বার করে আনা হবে ইসলামী আইন যেখানে আছে সেখানে মানুষের কদর আছে দেখেন একটা অ্যাক্সিডেন্ট করলে মানুষ খুন করলে কত লক্ষ টাকা আল্লাহর রাস্তায় জাকাত এখানে আল্লাহ রাস্তায় বলতে জেহাদ বলা হয়েছে জেহাদ বলতে এখানে আল্লাহ তালা আমরা উল্লেখ করেছেন এই জন্য পথকে মাদ্রাসাতে জাকাত দেওয়া যাবে কি না এ বিষয়ে ওলামাদের মতভেদ আছে কোনো কোন ওলামা বলছেন যে সমস্যা নেই যেমন করছে এমনকি ইমামের বেতনও বহন করে কে সরকার সেখানে মাদ্রাসা দিনী মাদ্রাসা দিনী ইউনিভার্সিটি সরকার চালাচ্ছে কিন্তু যে দেশে সে ব্যবস্থা নেই সে দেশে চলবে কি করে সে দেশের ওই ব্যবস্থাকে সাবিল্লার মধ্যে ফেলে ওলামারা বলছেন সেখানেও জাকাত দেওয়া হবে তবে বড়লোকের ছেলেরা জাকাত খাবে না তাদের কাছ থেকে ফিস নিয়ে পড়ানো হবে এই সিস্টেম যদি জাকাত থেকে না করা হয় পকেট থেকে কে করবে যাই হোক ইসলামী শিক্ষার মেরুদণ্ডকে মজবুত করার জন্য ইসলামকে মজবুত করার জন্য যেমন জেহাদে জাকাত দেওয়া হবে তেমনি এটাও এক প্রকার জেহাদ ইলমি জিহাদ এই ইলমি জিহাদ প্রতিষ্ঠা করার জন্য জাকাত ব্যয় করা যাবে এই কথা ওলামাদের ফতোয়া আছে এবং এই কথা আমি আমার জাকাত ও খায়রাত বইয়ে লিখেছি হাওয়ালাসহ কে কুন ওলামা বলেছেন অতএে বৈধ আছে ফি সাবিলার মধ্যে ওয়াবিনের সাবিল ওবনেস সাবিল মানে হচ্ছে মুসাফের আপনি বড়লোক মানুষ বড়লোক হলে কী হবে বোম্বাই এলেন টাকা নিয়ে এসেছিলেন টাকা চুরি হয়ে গেছে পকেট মারি হয়ে গেছে এখন আপনি আর বোম্বাই থেকে নিজের দেশে ফিরতে পারছেন না তখন কে দেবে আপনাকে টাকা ট্রেনের টিকিটের টাকা কে দেবে বলুন কেউ দিচ্ছে না এখন যদি কেউ দয়া করে আপনি খুব বড় লোক দেশে খুব বড় লোক মানুষ আর অবশ্যই এখন তো সিস্টেম যে কোনো জায়গা থেকে ব্যাংকের টাকা ছাড়ানো যায় বা পাঠানো যায় যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে কেউ যদি জাকাত থেকে তাকে দেয় তো তার জন্যে জাকাত খাওয়া যায় এবং যে দেবে তারও জাকাত আদায় হয়ে যাবে অপাত্রে জাকাত দিলে জাকাত আদায় হবে না কোন কাফেরকে কে জাকাত দিলে আদায় হবে না তবে কাফেরকে টাকা দেওয়া যাবে না যাবে দান দেওয়া যাবে না যাবে না দান দেওয়া যাবে নফল সাদকা আপনি করেন মানবিক খাতিরে তাকে আপনি টাকা দেন কিন্তু আল্লাহর হক না কারণ সে আল্লাহর প্রতি কাফের সে হক সে পাবে না তাকে দিলে জাকাত আদায় হবে না এই জন্য বড়লোক মানুষ বড়োলোককে জাকাত দিলে আদায় হবে না কিন্তু এই বড়োলোক যে বাড়িতে এখন বোম্বাই এসে বিদেশে এসে গরিব হয়ে গেছে তাকে জাকাত দেওয়া যাবে বিদেশে গিয়ে অনেক মানুষ নিঃস্ব হয়ে যায় দেউলিয়া হয়ে যায় বিদেশে গেছে বিদেশে গিয়ে এমন অবস্থায় পড়েছে যে তার সমস্ত টাকা নষ্ট হয়ে গেছে তখন তাকে জাকাত দেওয়া যাবে ইবনেসাবিন এই যে আট প্রকার লোকের কথা বলা হলো এদের জন্য জাকাত খাওয়া যায়জ আর তার মানেই হলো বাকি লোকেদের জন্য জাকাত খাওয়া যায় এ হচ্ছে মিনাল্লাহ আল্লাহর বিধান আল্লাহর পক্ষ থেকে ফরোজ আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ কোন এক প্রকারের অন্তর্ভুক্ত নয় তার জন্য ওসর জাকাতের কোন মাল বৈধ নয় মহানবীসলামের বংশধর আল্লাহর নবীর বংশধর অনেকে বলে আমি আওলাদের আসুল মানে দাবি করে না আউলাদ রাসুল দুনিয়াতে আছে না নেই আছে এবং কেমন পর্যন্ত থাকবে ইমাম মাহদি আসবেন ফাতেমার বংশ থেকে অথেব যদি কেউ থাকে তাহলে তার জন্য জাকাত হারেসের বংশধরের জন্য জাকাতের মাল বৈধ নয় অথব যে ব্যক্তি নিজেকে নবীশে বংশধর বলে দাবি করে তার জন্য ওসর জাকাতের মাল খাওয়া হালাল নয় যে ব্যক্তি কোনো হাতের কাজ কিংবা দৈনিক অথবা মাসিক বেতন দ্বারা রুজিপ্রাপ্ত হয় অথবা ইচ্ছা করলে প্রাপ্ত হতে পারে ইচ্ছা করলে কাজ করলে সে বেতন পেতে পারে এমন উপার্জনশীল সক্ষম ব্যক্তির জন্য জাকাতের মাল বৈধ নয় হাট্টা গোট্টা চেহারা নিয়ে হাত পেতে খেতে চাই অনেক মানুষে মসজিদে নামাজের পর দেখবেন সালাম ফিরে উঠে গেল আমি এই আমি ওই আমার অভাব উপার্জন করো যে কোনো একটা পথ বেছে নাও তা করে মানুষের দরজা দরজায় জাকাচ্ছে খাচ্ছ এটা তোমার জন্য জায়জ নয় যে উপার্জন সক্ষম ব্যক্তি কর্মট ব্যক্তি তার জন্য জাকাতের মাল খাওয়া বৈধ নয় প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আপনাদেরকে বলছি আসল কথা কি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 তার মানেই হলো বাকি লোকেদের জন্য জাকাত আল্লাহর বিধান আল্লাহর পক্ষ থেকে ফরো পক্ষ থেকে নির্ধারণ আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আল্লাহ এ বিধান দিয়েছেন এই মানুষ সাদকা জাকাত খেতে পারে অতএব যে ব্যক্তি উক্ত প্রকারের মানুষের মধ্যে কোন এক প্রকারের অন্তর্ভুক্ত নয় তার জন্য ওসর জাকাতের কোন মাল খাওয়া বৈধ নয় মহানবী ইসালামের বংশধর আল্লাহর নবীর বংশধর অনেকে বলে আমি আউলাদের রাসুল দাবি করে না আউলাদ রাসুল দুনিয়াতে আসে না নেই আছে এবং কেমন পর্যন্ত থাকবে ইমাম মাহদি আসবেন ফাতেমার বংশ থেকে অথব যদি কেউ থাকে তাহলে তার জন্য জাকাত খাওয়া হারাম তাই না বানি হাসেম আলী আকিল জাফর আব্বাস হারেসের বংশধরের জন্য জাকাতের মাল বৈধ নয়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 নামাজের পর দেখবেন সালাম ফিরে উঠে গেল আলী বলেছেন কোন ধনী ব্যক্তির জন্য যে অভাবী নয় তার জন্য জায়জ নয় উপার্জনশীল সক্ষম ব্যক্তি কর্মট ব্যক্তি তার জন্য জাকাতের মাল খাওয়া বৈধ নয় জাকাত খাওয়া উপায় থাকতে এবারে কে নিরুপায় সে বুঝবে তার আল্লাহ বুঝবেন নিরূপায় কি না আপনি আপনার কাছে বলে আমি ভাই নিরুপায় আমার কোনো কাজ নেই কাজ পাই না কাজ করতে পারি না সেটা সে বুঝবে কিন্তু যদি সে মনে মনে বোঝে যে আমার উপায় আছে আমি জাকাত না খেলেও চলবে আমি কাজ করে খেতে পারবো আমার পথ আছে তা সত্ত্বেও যদি সে গড়িমসি করে না মেহনত করা কি দরকার বিনামুঁজি ব্যবসা ও ব্যবসা করা দরকার নেই হাটে ঝুড়ি মাথায় যাব সবজি বিক্রি করব তাতে আমার কষ্ট হবে তাই না আমি পেপার বিক্রি করব তাতে কষ্ট হবে আমি ফল বিক্রি করব আমার কষ্ট হবে আমি গ্রামে গ্রামে কাপড় বিক্রি করব আমার কষ্ট হবে কোন একটা ব্যবসা ওই যে দোকানে দোকানে মাল সাপ্লাই দেওয়ার ব্যবসা আছে না নেই দোকানে দোকানে কেউ চা দিয়ে বেড়ায় কেউ ওয়াশিং পাউডার দিয়ে বেড়ায় এক একটা এজেন্ট আছে সেই আমার কষ্ট হবে আরাম হবে কি মসজিদে মসজিদে যাব নামাজ পড়বো লোকের খাব আর জাকাত চেয়ে বেড়াবো এটা আরাম উচিতটা সতর্ক থাকা উচিত সাবধান থাকা উচিত এই শ্রেণীর নোংরা জিনিস যে আমি কিভাবে রুচি করব কিভাবে হালাল করব। বুঝতেই পাচ্ছেন কোনো প্রকারে যাতে নিজের আদায় করা ওসর জাকাতের মাল খাওয়া না হয়ে যায় তার জন্য সতর্ক হতে হবে আপনি হয়তো জাকাত দেনেওয়ালা লেনেওয়ালা নন ওষর দেনেওয়ালা লেনেওয়ালা নন ভালো চাষই এমন চাষ করেন যে মাসাল্লাহ সাড়ে সাতশো কেজি থেকে বেশি ধান হয় বেশি গম হয় তো আপনাকে জাকাত লাগবে তাই না কিন্তু জাকাত যদি না দেন তাহলে আপনি জাকাত না দিয়ে যদি খান তো জাকাত খাওয়া হবে না হবে না বিশ টিনের এক টিন জাকাত লাগে আপনি এক টিনও দিলেন না তো বিশ টিনের সাথে এক টিন জাকাত আপনার ঢুকেই থাকল আপনি খেতেই থাকলেন তাহলে বিশ ভাগের এক ভাগ আপনি না খাচ্ছেন না আপনার জন্য জাকাত খাওয়া হালাল নয় আপনি ভাগের এক ভাগ আপনি হারাম খাচ্ছেন আর দশ ভাগের হলে দশ ভাগের এক ভাগ হারাম খাচ্ছেন আর যদি একশো আড়াই টাকা জাকাত দিতে হয় তো আপনি যদি না দেন তো একশো ভাগের আড়াই ভাগ আপনি হারাম খাচ্ছেন আল্লাহর ভাগ গরিবদের ভাগ আপনি বের করে দিচ্ছেন না হিসাব করে দিচ্ছেন না তার মানে যে ভাগ দেওয়ার কথা ছিল সেই ভাগটা আপনি ভিতরে রেখে দিলেন আপনি খেয়ে গেলেন তো আপনিও হারাম খাচ্ছেন আপনি চেয়ে খাচ্ছেন না আপনি আপনার নিজের মধ্যে নিজের মাল রেখে খাচ্ছেন এটাও হচ্ছে জাকাত খাওয়া হারাম খাওয়া কেউ যদি না আসে চাইতে আপনি দেন না আর যেটা দেন সেটাও হিসাব করে নয় ওই দিলেন দু পাঁচ টাকা বের করে দিলেন হ্যাঁ চারটি ভিক্ষা দিয়ে দিলেন বাস তাই না এই ভিক্ষা দিলে তো আর জাকাতা হয় না হিসাব করে দিতে হবে হিসাব করে বের করে রাখুন তারপরে দেন সমস্যা নেই কিন্তু হিসাব না করে মন হলো দিলাম না হয় দিলাম না কেউ চাই তেলে দিলাম না হয় দিলাম না তাতে তো আর আদায় হয় না বুঝতেই পাচ্ছেন। তাহলে জাকাত আসলে এইভাবে যদি না দেওয়া হয় আদায় না করা হয় তাহলে আপনারও খাওয়া হবে এমন কি জাকাত যদি আপনি কাউকে বিক্রি করেন কাউকে জাকাত দিয়েছেন এবং সেই জাকাতটা আপনি কিনতে চাচ্ছেন কিনবেন না কিনলে কি হবে যাকে আপনি জাকাত দিয়েছেন তার কাছ থেকে আপনি সেই জিনিসটা কিনতে চান তাহলে সে আপনাকে একটু অল্প দামে দিতে চাইবে না অল্প দিতে চাইলে কী করা হবে ওই যে অল্প দামটা আপনাকে দেবে সেটাই ঘুরে আপনার জাকাত খাওয়া হবে এই জন্যে রসুল্লাহ আসলাম নিষেধ করেছিলেন কাকে হজরত উমারকে একজন আল্লাহর রাস্তা একটা ঘোড়া দান সেই ঘোড়া বিক্রি হচ্ছে অথচ তোমার কিনতে গেলেন তারপরে রসুল্লাহ সাল্লাস্লামকে জিজ্ঞেস করলেন তিনি বললেন লাশারি ওলা তাউদ্াতে ঘোড়া কেন না সে হয়তো তোমাকে অল্প দামে দেবে আর তোমার নিজের নিজে খাওয়া হবে যেমন নিলে কুকুরের বমি খাওয়া হয় তাহলে জাকাত মোটেই না দিলে কি হবে কি খাওয়া হবে মানে ব্যাপার নিকৃষ্ট ব্যাপার এই জরুরি ছিল জাকাত সম্পর্কে একটা আলোচনা করার যাতে মানুষ সতর্ক হয় যারা জাকাত দেয় তারা যাতে ঘুরে নিজের জাকাত না খায় ফরজ হওয়া সত্ত্বেও যারা জাকাত ওষুধ না দিয়ে মালভক্ষণ করে তাদেরও আসল কিন্তু জাকাত ওষুধ খাওয়া হয় আল্লাহ তালা কুলু মিনসামারি হাকুয়া দাও তার হক আদায় করো তোমরা খাও ঠিকই কিন্তু আল্লাহর হক আদায় করো ফসলের হক গরিবদের হক আদায় করো আর যদি না করো তাহলে তো বুঝতেই পারছ আর জাকাত হচ্ছে আসলে পবিত্রতা এই পবিত্রতার জন্য মানুষ আসলে পবিত্র হয় জাকাত দিয়ে জাকাতের মতোই কোরবানির চামড়া বিক্রি করে তা খাওয়া বৈধ নয় তাই না কাদের হক মিসকিনদের হক কোরবানির চামড়া বিক্রি করে মসজিদের ইমামের বেতন দেওয়া হবে না মসজিদের কাজে লাগানো হবে না কার হক মিসকিনদের হক কোরবানির চামড়া বিক্রি করে আপনি একজন আলেম দূর থেকে খোদবা দিতে আসবে আপনার মসজিদে তাকে রাহা খরচ দেবেন না এটা মসজিদের হক না কার হক মিসকিনদের হক কিছু সময় আছে আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করুন আসসালামাইকুম আসসালাম একজন মানুষ জিনার বয়স মোটামুটি ষাট বছর তিনি ধরেন আমাদের বাড়ি এলো যে বলছে আমার একটা মেয়ে আছে বিয়ে দিতে পারছি না আমি গরিব মানুষ পণ বাবদ মোটামুটি কুড়ি তিরিশ হাজার টাকা জমা করতে হবে সেই ক্ষেত্রে দানের ক্ষেত্রে কি বলবেন আপনি যদি আবার পণ যেহেতু দেওয়া এবং নেওয়া হারাম সেক্ষেত্রে কি বলবেন আপনি যদি বোঝেন যে এই লোকের নিরুপায় অবস্থা এক পার্জন করে খেতে পারবে না এ মানুষ বৃদ্ধ মানুষ এর ক্ষমতা নেই যে সে কোনো চাকরি করে খাবে যদি আলেম হয় সে কোনো মসজিদে চাকরি করতে পারে তাই না মসজিদে অমতিগুলি তা চলবে কিন্তু যদি মনে করেন যে অচল লোক একে জাকাত দেওয়া যাবে আপনি তাকে দেবেন আপনার জাকাত আলাই হয়ে যাবে জাকাত বলতে দানের কথা দান জিনিস আলাদা জাকাত জিনিস আলাদা দান আপনি যাকে তাকে দিলে আপনার হয়ে যাবে এমন এমনকি অমুসলিমকে দিলেও দান আপনার কবুল হয়ে যাবে তাই না কিন্তু জাকাত আপনাকে দেখে শুনে দিতে হবে জাকাত ওই যে আট প্রকার লোক বললাম ওই আট প্রকার লোকের মধ্যেই জাকাত দিতে হবে আর দান আপনি যাকে তাকে দিতে পারেন সে সক্ষম হোক অক্ষম হোক অমুসলিম হোক চলবে কিন্তু জাকাত দিতে হলে দেখতে হবে যে মুসলিম না অমুসলিম না সক্ষম না অক্ষম সঠিক জায়গায় জাকাত না দিলে জাকাত আদায় হবে না আর দান আপনি যাকে দেবেন আল্লাহ তালা কবুল করে নেবেন আপনি যাকে বুঝলেন যে হ্যাঁ লোকটা দরকার আছে যদিও অমুসলিম হয় অভাবী লোক আপনি তাকে দান করলেন নফল দান একে বলে আপনার জাকাতের হিসাব থেকে না আপনি তাকে দিলেন আপনার কবুল হয়ে যাবে কিন্তু খরচ যখন জাকাত দেবেন সেই জাকাত ঠিক জায়গা দেখে দিতে হবে একে দেওয়া চলবে তাকে দিতে হবে নামাজি কিনা দেখতে হবে সে মুশরিক তো নয় এমন মুসলিম হতে পারে সে মুশরিক মুসলিম মুশরিক আছে না নেই কালেমা গো মুসলিম কালেমা পরা মুসলিম কিন্তু আসলে তার কাজ হচ্ছে শিরিক সে গাইরুল্লার পূজা করে গাইরুল্লার কাজে নজর নিয়াজ মানে মানত করে খাসি জবাই করে এমন লোককেও জাকাত দিলে আপনার জাকাত কবুল হবে না আল্লাহ তালা আমাদের কে সরল পথ দেখান এবং আমাদের জাকাত কবুল করে নেন আমরা নিজেদের জাকাত যেন ঘুরে নিজেরা না খাই আল্লাহ তালা সেই তৌফিক দেন আল্লাহ আমিন ও সাল নবীন মোহাম্মদ আজমাইন ওসালামু আলাইকুম ওরি বাক